রমাদান উপলক্ষে রিনের বিশেষ এই সিরিজে আলোচনা করা হবে আল্লাহ সুন্দর সব নাম আল আসমা নিয়ে আল্লাহামের আলোচনা আজকের পর্বে যে নাম নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি সেই সুমহান নাম হচ্ছে আল জব্বার আল্লা সাহাতব্বার যিনি প্রতাপশালী যিনি মহাপরাক্রান্ত যিনি শক্তি সঞ্চারকারী যিনি বাধ্যকারী তিনি সবাইকে বাধ্য করতে পারেন কিন্তু কেউ তাকে বাধ্য করার মতো নেই আল্লা সুবাহতআল্লাহ তিনি মেরামতকারী জব্বার নামের আরেকটি অর্থ হচ্ছে যিনি ভাঙা কোনো বিষয়কে জোড়া লাগান মেরামত করেন আল্লা সহ আলাহ মানুষের ভগ্ন হৃদয়কে জোড়া লাগান শরীর এবং মনের ভাঙনকে তিনি ঠিক করে দেন আল্লাহআ তিনি মহাপরাকমশালী প্রতাপশালী হয়েও তিনি পরম দয়ালু প্রত্যেক অসহায় দুর্বল অক্ষম আশ্রয়প্রার্থী ব্যক্তিদের জন্য তিনি একমাত্র আশ্রয়দাতা তাদের শরীর এবং মনের ভাঙন তিনি ঠিক করে দেন তিনি ভগ্ন হৃদয়ে আবার আশার সঞ্চার করেন এই সবগুলি হচ্ছে আলজব্বার এই সুমহান নামের কিছু অর্থ কুরআনে আমরা দেখতে পাই আল্লা সাল্লাহ এই নামটিকে মাত্র একটি স্থানে উল্লেখ করেছেন সুরাহাসরের শেষে আল্লা সুহামতাল্লাহ তার এই নামকে উল্লেখ করেছেন সেখানে তিনি বলেছেন আল আজিজুল উল জব্বারুল মুতাকাব্বির তিনি আল্লাহ যিনি আল আজিজ যিনি সর্বশক্তিমান যিনি জব্বার যিনি বাধ্যকারী এবং তিনি আল মুতাকাব্বির বা পরম গৌরবান্বিত সম্পূর্ণ আয়তে আল্লাহ মাতাল্লাহ তার বিভিন্ন গুণবাচক নামকে উল্লেখ করেছেন আল্লাহ তিনি বলেছেন তিনি আল্লাহ তিনি ছাড়া কোন ইল্হ নেই উপার্স্য নেই তিনি একমাত্র মালিক তিনি পবিত্র তিনি শান্তি এবং নিরাপত্তা দাতা তিনি আশ্রয় দাতা। তিনি আজিজ বা পরাক্রান্ত সর্বশক্তিমান তিনি জব্বার তিনি বাধ্যকারী তিনি আলমতা কাব্বির তিনি পরম গৌরবান্বিত সম্পূর্ণ এই সৃষ্টি জগৎ ইচ্ছায় কিংবা অনিচ্ছায় আল্লা সুবাহতাল্লার কাছেই আত্মসমর্পণকৃত তিনি যদি কাউকে বাধ্য করেন তাহলে তার অবাধ্য হওয়ার ক্ষমতা কারও নেই জব্বার এই নামটি যে শব্দমূল থেকে এসেছে জিম বা এবং রা এর মাধ্যমে মূলত তিনটি অর্থ নির্দেশিত হয়ে থাকে প্রথম অর্থ হচ্ছে যিনি বাধ্যকারী যিনি কোনো কিছুর উপরে বা কারো উপরে জোর করতে পারেন বাধ্য করতে পারেন কোনো কিছু করানোর জন্য দ্বিতীয় অর্থ হচ্ছে যিনি সর্বোচ্চ যিনি সব কিছুর ঊর্ধ্বে যিনি সবার উপরে তিনি অ্যালজাব্বার এবং তৃতীয় অর্থ হচ্ছে যিনি ভাঙা কোনো কিছুকে আবার মেরামত করেন জোড়া লাগান জাবির এই শব্দের মাধ্যমে কোনো কিছুতে জোর খাটানো জোর করা কিংবা কিংবা সেটা ভেঙে গেলে পুনস্থাপিত করা মেরামত করা ইত্যাদি বিষয়কে বোঝানো হয়ে থাকে জব্বার শব্দের মাধ্যমে সেই বিষয়ের আধিক্যকে বোঝানো হয়ে থাকে সুতরাং আল্লা সুহামাত তিনি আল জব্বার এর অর্থ হচ্ছে তিনি চূড়ান্ত বাধ্যকারী কোরআনে মোট দশটি স্থানে জব্বার শব্দটি উল্লেখিত হয়েছে তবে কেবল মাত্র একটি স্থানেই সেটি আল্লাহ সোহামাত আল্লাহর নাম হিসেবে এসেছে অন্যান্য স্থানে ভিন্ন অর্থে সেই শব্দগুলো ব্যবহার করা হয়েছে যাবর এই শব্দের মাধ্যমে তিনটি অর্থ নির্দেশিত হয় তার মধ্যে একটি অর্থ হচ্ছে নেতিবাচক এবং দুইটি অর্থ হচ্ছে ইতিবাচক আল্লাহ আল্লাহামতআলা বাদে অন্যান্য ব্যক্তিদের ক্ষেত্রে যখন জব্বার শব্দটি ব্যবহৃত হয়েছে সেই ক্ষেত্রে নেতিবাচক অর্থ বোঝানো হয়েছে যেমন কিছু স্থানে উদ্ধত হওয়া অহংকারী হওয়া নাফরমান হওয়া কিংবা অত্যাচারী স্বৈরাচারী এবং স্বেচ্ছাচারিতা বোঝানোর জন্য সেই সকল স্থানে জব্বার শব্দটিকে ব্যবহার করা হয়েছে অপরদিকে আল্লাহ ক্ষেত্রে জব্বার শব্দটি সম্পূর্ণ ইতিবাচক এবং প্রশংসনীয় আল্লাহ তিনি অহংকারী তিনি বড় গৌরবান্বিত এগুলো ইতিবাচক কারণ অহংকার আল্লা সুবহামাতার শোভা এবং বৈশিষ্ট্য তিনি একমাত্র সত্যিকার অর্থে অহংকারের যজ্ঞ আল্লা সুবহামতআলা যখন কারো উপর জোর জবরদস্তি করেন কাউকে কোনো কিছুতে বাধ্য করেন সেই ক্ষেত্রে কোন ধরনের জুলুম সংঘটিত হয় না বরং যারা নিঃস অসহায় দুর্বল আশ্রয়হীন সেই সকল ব্যক্তিরা আল্লা সুবাহতআলার এই জব্বার নামের যে বৈশিষ্ট্য সেগুলোর মাধ্যমে নিজেদের অধিকার ফিরে পায় এই নামের মাধ্যমেই আল্লা সুবাহতআলা অসহায় ব্যক্তিদের মধ্যে দয়া প্রেরণ করেন তাদের মনে আশার সঞ্চার করেন তাদের ভগ্ন মন এবং দেহের ভাঙন ঠিক করে দেন আল্লাহ সুহামাতাল্লাহ তিনি আল জব্বার তিনি পরাক্রমশালী তিনি বাধ্যকারী কিন্তু কারো ওপর তিনি বিন্দুমাত্র জুলুম করেন না प्रसंगे अल्लाह सुबह कुरान जे व्यक्ति नेकामल कर उपकार গুনাহের কাজ করে মন্দ আমল করে এর ক্ষতি তার উপরেই বর্তাবে এরপর আল্লাহ আল্লাহ বলেছেন অমা রব্বাহ মিল আবিদ এবং আপনার রব তিনি বান্দাদের প্রতি মোটেও অবিচার করেন না মোটেও জুলুম করেন না স্বৈরাচারিতা এবং উদ্ধত হওয়া সকল অর্থে কোরআনে বিভিন্ন স্থানে জব্বার শব্দটি ব্যবহৃত হয়েছে কেবল কেবলমাত্র একটি স্থানে জব্বার নামটি এসেছে আল্লা সুহামতআ আল্লাহর নাম হিসেবে অন্যান্য স্থানে এটি নেতিবাচক অর্থে অর্থাৎ যখন মানুষ সীমা লঙ্ঘন করে উদ্ধত্ত অহংকারিতা নাফরমানিতা এবং স্বেচ্ছাচারিতা স্বৈরাচারিতা এই সমস্ত বিষয়গুলো যখন করে সেগুলো জব্বার শব্দটি ব্যবহৃত হয়েছে যেমন আল্লাহ ইয়াহিয়া সালামের উত্তম বৈশিষ্ট্য বর্ণনা করে বলেছেন যে তিনি উদ্ধত বা নাফরমান ছিলেন না তিনি ছিলেন তার পিতামাতার অনুগত বলে তিনি ছিলেন তার পিতামাতার বাধ্য অবাধ্য অনেক বড় মনে করছিল এবং প্রতিবেশী অন্যান্য জাতি গোষ্ঠীর উপর জুলুম করত সীমা লঙ্ঘন করত তাদের সেই বৈশিষ্ট্যকে আলা সুবাহ জব্বার শব্দের মাধ্যমে উল্লেখ করে বলেছেন বাতাসুম বাতাসতুম জব্বা রিন যখন তোমরা আঘাত তখন জালেম এবং নিষ্ঠুরের মতো আঘাত হানো মুসা জাতির ঘটনা যখন তারা মিশর থেকে বের হয়ে আসল এবং আল্লাহ জিহাদের নির্দেশ প্রদান করলেন সেই অবস্থায় তারা জিহাদ করতে অস্বীকৃতি জানিয়েছিল এবং তারা বলছিল সেখানে এমন একটি জাতি রয়েছে যারা জব্বার বা প্রবল এবং পরাক্রান্ত তারা বলেছিল ইন্নাফি ফিহা কৌমান জব্বার রিন হে মুসা সেখানে রয়েছে একটি প্রবল পরাক্রান্ত জাতি রসুল ইসলামের ক্ষেত্রে আল্লাহাম তাল্লাহ বলেছেন যে তিনি জব্বার বা জোর জবরদস্তিকারী ছিলেন না আল্লাহ বলেছেন নাহনু আলু তারা যা বলে আমি সেই বিষয় সম্পর্কে অবগত রয়েছি আপনি তো জোর জবরদস্তিকারী নন আপনি তাদের উপরে জব্বার নন সুতরাং কোরআনের এই আয়াতগুলোর মাধ্যমে জব্বার শব্দের অর্থগুলো অনেকটাই আমরা বুঝতে পারছি যখন এই শব্দ এবং নামটি আল্লাহ মহাম্মতআ আল্লাহ ক্ষেত্রে ব্যবহৃত হয় তখন এটি ইতিবাচক অর্থে ব্যবহৃত হয় কিন্তু যখন তার সৃষ্টির ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে ব্যবহৃত হয় তখন সেটি নেতিবাচক অর্থে ব্যবহার করা হয়ে থাকে যুগে যুগে প্রত্যেক জালিম স্বৈরাচারী এবং অধ্যত্ত ব্যক্তিদেরকে আল্লাহমাদ আল্লাহ লাঞ্ছিত করেছেন দুনিয়াতেই তাদেরকে চূড়ান্ত ভাবে করা কিংবা সম্পূর্ণ শাস্তি প্রদান করা জরুরি নয় কারণ আল্লাহ দুনিয়াকে শাস্তি কিংবা পুরস্কার প্রদানের জন্য উপযুক্ত স্থান হিসেবে নির্বাচন করেননি কিন্তু এরপরেও যখন চরম আকারে অনেকে সীমা লঙ্ঘন করে সেই ক্ষেত্রে কিছু কিছু শাস্তির নমুনা আল্লা সুমাত এই দুনিয়াতেই দেখিয়ে দেন বাকিদেরকে শিক্ষা প্রদান করার উদ্দেশ্যে যেন বাকিরা সেখানে সাবধান হয়ে যেতে পারে দুনিয়াতে যত অহংকারী ব্যক্তি ছিল অধ্যত ব্যক্তি ছিল তাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট অধ্যত এবং নাফরমান ব্যক্তি ছিল ফেরাউন ফেরাউনের পরিবারের একজন সদস্য মিন ছিলেন ফিরাউন বা ফেরাউনের পরিবারের ইমানদার ব্যক্তি বলে বর্ণনা করেছেন তিনি ফেরাউন এবং ফেরাউনের দলবলকে আল্লাহর দিকে ইমানের দিকে আহ্বান করেছেন কিন্তু যখন তার অবাধ্যতার উপরে এক গুয়েমের উপরে অটল থাকলো সেই অবস্থায় তিনি বলেছিলেন যে এভাবেই আল্লাহ প্রত্যেক অবাধ্য এবং স্বৈরাচারী অহংকারী ব্যক্তিদের অন্তরে মোহর মেরে দেন সেখানে তিনি জাব্বার শব্দটিকে प्रत्येक अहंकारी स्वराचारी व्यक्तिर अंतरे मोहर मेरे दें सूतरा प्रकृत अर्थे जिन्ह प्रशंसित जिन्हीं अल हामिद अल्लाह सुबहान तला हम एकम्र जब्बार তিনি প্রবল পরাক্রান্ত প্রতাপশালী এবং যিনি সবাইকে শক্তি ক্ষমতা প্রভাব এবং প্রতাপ প্রতিপে তিনি মিম্বারের উপরে দাঁড়ালেন খুববার প্রদান করছিলেন এবং হাদিসের বর্ণাকারী আব্দুল্লিনী অমর রায়দি আল্লাহ আনহোমা তিনি বলছেন রসুল্লাহ সাল্লাহ মিম্বারে দাঁড়িয়ে বলছিলেন মহাপরাক্রমশালী আল্লাহ সমস্ত আসমান এবং সমস্ত জমিনকে তার হাতের মুঠোয় নিয়ে আসবেন এরপর তার হাতকে মুষ্টিবদ্ধ করবেন এরপর সেটাকে সংকুচিত করবেন এবং প্রসারিত করতে থাকবেন এবং এরপর তিনি বলতে থাকবেন আনাল আনাল মালিক আইনাল জব্বারুন আইনাল মুামতের দিনে সমস্ত আসমান এবং জমিনকে আল্লাহ সুহান তালা যখন গুটিয়ে আনবেন তার হাতের মুঠোয় নিয়ে নিবেন সেই অবস্থায় তিনি বলতে থাকবেন আনাল জব্বার আনাল মালিক তিনি বলবেন আমি বাদশাহ আমি রাজা ধীরাজারুন আইনাল মুতাকাব্যির আজকের দিনে দুনিয়ার অহংকারীরা দুনিয়ার বড় ব্যক্তিরা তারা কোথায় কোথায় সেই দাম্ভিক প্রভাবশালী ব্যক্তিরা কোথায় সেই অহংকারী ব্যক্তিরা হাজি বর্ণাকারী বলছেন কথাগুলো বলছিলেন তিনি নিজে কম্পমান অবস্থায় ছিলেন এমন ভাবে বামে ছিলেন বর্ণাকারী বলছেন আমি লক্ষ্য করে মিম্বরের নিচের অংশ রসুল্লাহ সালাই সহকারে কম্পমান অবস্থায় ছিল কি মনে হচ্ছিল যে রসুল্লাহ সাল্লাই সেই মিম্বার থেকে নিচে পড়ে যান কিনা সুতরাং আল্লাহর সেই সুমহান এবং শক্তিশালী নাম আল এর বরত্ব এমনভাবে রাসুল উহাম নিজে অনুভব করছিলেন তিনি ছিলেন কম্পমান অবস্থায় মিম্বার সহকারে তিনি কম্পমান অবস্থায় ছিলেন এমন কি মনে হচ্ছিল যে তিনি মিম্বর থেকে নিচে পড়ে যান কিনা কাজে একমাত্র আল্লাহামতাল্লা ছাড়া কেউ জব্বার বা প্রবল পরাক্রান্ত শক্তিশালী নয় আল্লাহামতআলা তিনি দুনিয়ার সমস্ত স্বৈরাচারী স্বেচ্ছাচারী ব্যক্তিদেরকে বাধ্য করতে পারেন যে কোনো মুহূর্তে পাকরাও করতে পারেন ইতিহাস জুড়ে এই ধরনের বহু দৃষ্টান্ত আমরা দেখতে পাই কীভাবে আলসু মাহাতলা দুনিয়ার অহংকারী ব্যক্তিদেরকে বিভিন্ন সময়ে পাকড়াও করেছেন ফেরাউন নিজের ক্ষেত্রে চরমধ্যত্বের পরিচয় দিয়েছিল নিজেকে সবচেয়ে বড় রব দাবি করে সে বলেছিল আনা রব্য কোমলা আলা আমি সবচেয়ে বড় রব এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সে বলেছিল তোমরা কি দেখছ না এই মিশরের রাজত্ব সার্বভৌমত্ব এটা আমার জন্য এবং এই নদীগুলো আমার প্রাসাদের নিজ দিয়ে প্রবাহিত হয়ে যাচ্ছে এগুলো ছিল তার বরত্ব এবং অহংকারের কারণ সেই তাকে হত্যা করেছেন এবং করেছেন। তাকে পাকরাও করেছেন সে ছিল ধনসম্পদের গৌরবে গৌরবান্বিত অহংকারী এবং উদ্ধত এবং বরাইকারী সে এমন একটি দিনে তার সমস্ত ধনসম্পত্তি নিয়ে মানুষকে প্রদর্শনের জন্য দেখানোর জন্য বের হয়েছিল যেই দিনটি ছিল তাদের একটি উৎসবের দিন সমস্ত লোকেরা জড় হয়ে কারুণের সেই ধনসম্পত্তি দেখছিল এবং যারা দুনিয়াদার ব্যক্তি ছিল তার আফসোস করে বলছিল যদি আমরাও এই ধরনের ধন সম্পত্তির মালিক হতাম অপরদিকে ইমানদার ব্যক্তিরা বলছিল আল্লাহ সুহামতাল কাছ থেকে যে বিনিময় পাওয়া যাবে সেটাই উত্তম আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন সেটাই উত্তম এরকম একটি জাকজমকপূর্ণ শোভাযাত্রায় কারণ যে ধন সম্পদের মালিক সে হয়েছিল সেগুলো অনুভব করে সেই যেন অহংকারে ফুলে উঠেছিল এরকম একটি অবস্থায় তার সমস্ত ধন সম্পত্তির সহকারে আল্লা সুবাহতাল্লাহ মাটিকে নির্দেশ দিয়েছেন তাকে গ্রাস করে ফেলার জন্য এবং সে ভূগর্ভে বিলীন হয়ে যায় মাটিতে ধসে তার সমস্ত ধন সম্পত্তি সহকারে সমস্ত মানুষদের চোখের সামনে সে নিশ্চিহ্ন হয়ে যায় আজ জাতি তারা ছিল একটি উদ্ধত এবং অহংকারী জাতি তাদের সম্পর্কে আল্লাহ বাতাশতুম বাতাসুম জব্বারীন যখন তোমরা প্রতিবেশীদের উপরে হামলা পরিচালনা করো তখন অত্যন্ত নিষ্ঠুর এবং জালেমের মতো সেই হামলা তোমরা পরিচালনা জাতি এত উদ্ধ করছিল যে আল্লাহ প্রতি তারা সম্পূর্ণভাবে উদাসীন হয়ে গিয়েছিল তাদেরকে হউদ আল্লাহ বিভিন্ন বার সতর্ক করছিলেন কিন্তু তারা কোন সতর্ক বার্তা গ্রহণ করছিল না শেষ পর্যন্ত আল্লাহআ এমন এক প্রচন্ড প্রচণ্ড বায়ু পাঠালেন যেটা ক্রমাগত সাত রাত এবং আট দিন যাবত তাদেরকে বিধ্বস্ত করে যাচ্ছিল শেষ পর্যন্ত তারা এমনভাবে বিধ্বস্ত হয়ে গেল যে তাদের বসতির কোনো চিহ্ন পর্যন্ত রইল না বিশাল দেহের অধিকারী সেই আদ জাতির ব্যক্তিরা এমনভাবে মৃত অবস্থায় মাটিতে পড়েছিল তাদের অঙ্গ প্রত্যঙ্গ হাত পা বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটে বিক্ষিপ্ত অবস্থায় ছিল আল্লাহ কুরআনা করে বলেছেন তাদেরকে দেখলে মনে হতো যেন কাটা খেজুর গাছ এখানে সেখানে বিক্ষিপ্ত অবস্থায় রয়েছে। পরবর্তী যুগের জালিম এবং অত্যাচারী ব্যক্তিদের মধ্যে আমরা দেখতে পাই রসুলের সময়ে খসরু এবং তার বংশধররা তারা ছিল অত্যন্ত উদ্ধত এবং অহংকারী অমরাই তুলান্ন কালে সেই সমস্ত অঞ্চলগুলোকে বিজয় করেন এবং নির্যাতিত অসহায় মানুষদেরকে মুক্ত করেছিলেন খসরু যে একজন উদ্ধত শাসক ছিল এবং মানুষের উপরে নিজেকে রব বা প্রভু মনে করত তার করুণ পরিণতি থেকেও দুনিয়ার প্রত্যেক জব্বার বা অহংকারী স্বৈরাচারী স্বেচ্ছাচারীদের জন্য শিক্ষা গ্রহণের বিষয় রয়েছে তার শেষ সময়ে যখন সে রাজত্ব হারিয়ে ফেলে তখন সে আশ্রয় লাভের জন্য এখানে সেখানে আত্মগোপন করে নিজের পরিচয় গোপন করে লুকিয়ে বেড়াত ছিল। শেষ পর্যন্ত সে একজন রুটি প্রস্তুতকারীর হাতে নিহত হয় অথচ যে তাকে হত্যা করে সে জানতেও পারেনি সে কাকে হত্যা করেছে নাম পরিচয়বিহীন সেই একটি লাঞ্ছিত অবস্থায় নিহত হওয়ার পরে তার খুলে দেখা গেল সেখানে ছিল পারস্য সম্রাটের সেই মুকুট তখন লোকেরা বুঝতে পারল এই নিহত ব্যক্তি হচ্ছে খসরু মানুষ যখনই অহংকার করে অধ্য প্রকাশ করে আল্লাহ সুহামতাল্লাহ তাকে লাঞ্ছিত করেন তাকে নিচে নামিয়ে আনেন এটাই হচ্ছে আল্লাহাম তাল্লার চিরন্ত নিয়ম বা সুন্না এই আধুনিক যুগের ঘটনায় আমরা দেখতে পাই যখন মানুষ টাইটানিক নামক সেই জাহাজটি নির্মাণ করল কিংবা চ্যালেঞ্জার নামে মহাকাশযান নির্মাণ করল সেই অবস্থায় তারা উদ্ধত্ব এবং অহংকার প্রকাশ করছিল এই নামগুলোর মাধ্যমেই আমরা বুঝতে পারি যে নিজেদের প্রতি কিভাবে তারা বরত্ব এবং অহংকার দাবি করছিল যাহাজের নাম দিয়েছিল টাইটানিক এবং তারা বলছিল যে স্বয়ং আল্লাহ বা গড এটাকে ডুবাতে পারবেন না অথচ তার প্রথম যাত্রাতেই সেটা সম্পূর্ণভাবে নিমজ্জিত হয়ে যায় যখন মানুষ প্রথম মহাকাশযান নির্মাণ করল তারা ভাবল তারা অনেক বড় কিছু করে ফেলেছে সেটাকে তারা নাম প্রদান করল চ্যালেঞ্জার যেন এর মাধ্যমে তারা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছিল আল্লাহর প্রতি অথচ সেটিও তার প্রথম যাত্রাতেই আসমান উদ্দিনের সঙ্গে সঙ্গে সম্পূর্ণভাবে আগুনে ভূসীভূত হয়ে যায় কাজেই এই ঘটনাগুলোর মাধ্যমে আমাদের জন্য শিক্ষা রয়েছে রসদুল্লাহ সাল্লাহামের হাদিসের মাধ্যমে আমাদের জন্য সাবধানবাণী রয়েছে যে সেই কি আমতের দিন অবশ্যই সত্য এবং সেই দিন আসবে যখন আল্লাহ সমস্ত আসমান জমিনকে নিজের হাতের মুঠোয় নিয়ে ঘোষণা করতে থাকবেন আনাল জব্বার আনাল মালিক আইন আল জব্বা রোতাকাবি সুতরাং অহংকার এটা একমাত্র আল্লাহআর ক্ষেত্রে শোভনীয় এটি তার গুণ এবং বৈশিষ্ট্য অহংকার আল্লাহ চাদর স্বরূপ মানুষের ক্ষেত্রে বা কোনো সৃষ্টির ক্ষেত্রে এটা কখনোই শোভনীয় প্রশংসনীয় বৈশিষ্ট্য নয় কাজেই আমাদের দৈনন্দিন লেনদেনের ক্ষেত্রে একে অন্যের সঙ্গে আচার ব্যবহারের ক্ষেত্রে কোমলতা অবলম্বন করা খুবই জরুরি এবং অহংকার থেকে অবশ্যই আমাদেরকে বেঁচে থাকতে হবে ছোটদের সাথে আচরণের ক্ষেত্রে স্নেহ প্রদর্শন করা এবং বড়দের সঙ্গে আচরণের ক্ষেত্রে সম্মান প্রদর্শন করা পিতামাতার প্রতি প্রদর্শন করা না করা। যে ব্যক্তি নিজেকে আল্লা সভা আল্লাহ সামনে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে নত করবে ছোট করবে বিনয়ী করবে আল্লাহ তাকে বড় করবেন রসুল্লাহ সাল্লাহাম বলেছেন দান করলে সম্পত্তি কমে না আল্লাহ যাকে ক্ষমার গুণে সমৃদ্ধ করেন তাকে অবশ্যই সম্মান দান করেন সম্মান দিয়ে তাকে ধন্য করেন এবং তিনি আরো বলেছেন এবং যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে বিনয় এবং নম্রতা অবলম্বন করল মহামহিম আল্লাহ তার মর্যাদাকে উচু করে দেবেন যে নিজেকে নিচু করল আল্লাহ আল্লাহর উদ্দেশ্যে আল্লাহ সন্তুষ্ট অবলম্বন করলি বলেছেন তার মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করে দেবেন উচ্চ করে দেবেন আরেকটি হাদিসে রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন জান্নাতের অধিবাসী হবে তিন শ্রেণীর মানুষ তার মধ্যে একটি তিনি বলেছেন সেই ব্যক্তিরা যারা রহমদিল দয়াদ্র হৃদয়ের অধিকারী যাদের অন্তর প্রত্যেক আত্মীয় স্বজন এবং মুসলিম ভাইয়ের প্রতি অত্যন্ত কোমল এবং নরম রাহিম রফিক উল কালবি লিকুল লিকুলিজিকা ওয়া মুসলিম যখন আমরা আল্লাহর আল জব্বার এই নামটি নিয়ে আলোচনা করছি সেখানে আরও একটি বিষয় আমরা স্মরণ করতে পারি আল্লাহামতাল উত্তম গুণবাচক নাম বা আল আসমা হুসনা এর মধ্যে অন্তর্ভুক্ত এর মধ্যে অন্তর্ভুক্ত আরেকটি সুন্দর নাম হচ্ছে তিনি আর রাফিক বা যিনি অত্যন্ত নম্র কোমল এবং সহজ এই নামটি কোরআনে উল্লেখিত হয়নি তবে হারিসে উল্লেখিত হয়েছে রসুল্লাহ সাল্লাহ বলেছেন ইন আল্লাহ রফি রিফকা। নিশ্চয়ই আল্লাহ তিনি নম্র এবং কোমল তিনি নম্রতাকে পছন্দ করেন রসুল্লাহ সাল্লাম আরও বলেছেন নম্রতার মাধ্যমে আল্লাহ যা প্রদান করেন কঠোরতার মাধ্যমে তা প্রদান করেন না সুতরাং আল্লাহ সুহামতাল্লাহ তিনি আল জব্বার আবার আরেক দিকে তিনি নরম কোমল এবং দয়ালু এবং এই নামগুলো কোনটি একটি আরেকটি সঙ্গে সাংঘর্ষিক নয় বরং একে অপরের পরিপূরক এবং সকল গুণ এবং বৈশিষ্ট্য উত্তমভাবে সন্নিবেশিত হয়েছে সমন্বয় ঘটেছে সেই এক অদ্বিতীয় সত্তা আল্লাহ মধ্যে। আল্লাহ তিনি প্রতি কোমল এবং দয়ালু রসুল্লাহ সালাহাম তিনি আমাদেরকে বিভিন্ন দোয়া শিক্ষা দিয়েছেন যে সকল দোয়ার মধ্যে আল্লাহ সুবাহআর বিভিন্ন উত্তম নাম এবং গুণের প্রশংসা রয়েছে তেমনি একটি দোয়াতে রসুলকে শিখিয়েছেন রুকু এবং সিজার মধ্যে পড়তে তিনি বলেছেন পবিত্রতা এবং মহিমা ঘোষণা করছি সেই সত্তার জন্য যিনি জাবারুত বা প্রবল পরাক্রান্ত প্রতাপশালী তার জন্য এই সমস্ত বিশাল সাম্রাজ্য তিনি বিরাট গৌরব গরিমা এবং বরত্ব ও অতুলনীয় মাহাত্মের অধিকারী আল জব্বার এই সুমহান নামের আলোচনার দ্বিতীয় অংশে প্রবেশ করতে যাচ্ছি দ্বিতীয় অংশে আল জব্বার এই নামের যে অর্থ নিয়ে আমরা কথা বলব সেই অর্থটি হচ্ছে যিনি ভাঙা কোন বিষয়কে জোড়া লাগান তিনি মেরামত করেন যিনি কোনো কিছুকে পুনঃস্থাপিত করেন আল্লাহ কি জোড়া লাগান এবং কোন বিষয়কে পুনঃস্থাপিত করেন তিনি তার বান্দাদের ভগ্ন হৃদয়কে আশাহত অন্তরকে আবার জোড়া লাগিয়ে দেন সেখানে আশার সঞ্চার করেন তিনি বান্দার দেহ এবং মনের ভাঙনকে ঠিক করে দেন দুনিয়ার বিভিন্ন পরিস্থিতি বাধা বিপত্তির কারণে বিভিন্ন সময়ে বান্দা আশাহত হয় মানুষের বিভিন্ন স্বপ্ন ভঙ্গ হয়ে যায় মানুষের মনে বিভিন্ন কষ্ট এসে জমা হয় সেই ব্যথাতুর অন্তরকে যিনি আবার শান্তিময় করে দেন তিনি হচ্ছেন আল জব্বার আল্লা সুবাহ বিভিন্ন বিপদে যদি বান্দা সবর করে তবে সেই কষ্টের মধ্যে আল্লা সুবাহতালা বান্দার জন্য পুরস্কার বরাদ্দ রাখেন মুসাআলা ইসলামের মায়ের ঘটনা থেকে আমরা দেখতে পাই যখন আলোসুমাতালা তাকে নির্দেশ দিয়েছিলেন যে যে শিশু মুসাকে বাক্সেবন্দি করে নদীতে ভাসিয়ে দিতে সেই অবস্থায় মুসার মা খুবই অস্থির হয়ে গিয়েছিলেন আলোসুভাতালা নিরবর্ণা করে বলেছেন যে সকাল বেলায় মুসার মায়ের অন্তর খুবই অস্থির হয়ে পড়ল এবং এরপর আল্লাহ বলেছেন যদি আমি সেই অন্তরকে দৃঢ়তা প্রদান না করতাম যদি আমি মুসার মায়ের অন্তরকে দৃঢ় করে না দিতাম তাহলে তো তিনি সন্তান হারানোর সেই বিচ্ছেদ সেই যন্ত্রণা অস্থিরতা সেটাকে প্রকাশ করেই দিতেন আল্লাহালা বলেছেন তিনি মুসার মায়ের অন্তরে দৃঢ়তা প্রদান করেছেন শান্তি প্রদান করেছেন যেন তিনি মুমিনদের মধ্যে থাকতে পারেন। মুসার ভগ্ন হৃদয়কে শান্তিময় করে দিচ্ছেন দিকে দুনিয়াতে যে অহংকার অধ্যত্ত প্রদর্শন করছে সেই ফেরাউনকে পাকড়াও করার জন্য আল্লাহ যাবতীয় আয়োজন সম্পূর্ণ করে যাচ্ছেন যখন ফেরাউন এবং তার দলবল চরম অধ্যত্তে পৌঁছে গেল সেই অবস্থায় যিনি প্রকৃত জব্বার আল্লাহ তিনি তাদেরকে সদল বলে পাকড়াও করলেন কাজেই সেই পাকড়াও করা ফেরাউন এবং তার লোকেদেরকে ধ্বংস করার মধ্যে মোমিনদের জন্য অসহায় এবং দুর্বল ব্যক্তিদের জন্য রয়েছে বিরাট রহমত এবং করুণা কাজেই ফেরাউনের ধ্বংস হওয়ার দৃশ্য মজলুম বনে ইসরায়েলের অন্তরে আশার সঞ্চার করল এবং তাদের ব্যথা হৃদয়ে শান্তি সঞ্চার করল এবং যিনি এই শান্তি প্রদান করলেন তিনি আল জব্বার যিনি বান্দার শরীর এবং মনের ভাঙনকে মেরামত করে দেন আল্লাহ সুবাহতআর এই বৈশিষ্ট্যকে স্মরণ করিয়ে দিয়ে রসুল্লা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন এবং বলেছেন যেন আমরা আল্লাহ সুহামতআর কাছে সেই বিষয়টি চাই যে তিনি যেন আমাদের সমস্ত এলোমেলো অগোছালো ভাঙা বিষয়গুলোকে আবার পুনস্থাপিত করে দেন জোড়া লাগিয়ে দেন সবকিছুকে যেন তিনি ঠিক করে দেন দুই সিজার মাঝে রসুল্লাহ সাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন তিনি বলেছেন আল্লাহ মঘফির ওয়ারহামনি ওয়াহদিনী ওয়া জ্বর তিনি বলেছেন ইয়া আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আমার প্রতি দয়া করুন আমাকে সঠিক পথে পরিচালিত করুন এবং ওয়াজ বা আমার সমস্ত এলোমেলো অগোছালো বিষয়গুলোকে ঠিক করে দিন আমার সমস্ত ক্ষয়ক্ষতি মেরামত করে দিন দূর করে দিন আমার ক্ষতিগুলোকে দূর করে দিন বান্দার মনে বিভিন্ন পরিস্থিতিতে যে দুঃখ কষ্ট জমাট বাঁধে সেটাকে দূর করার ক্ষমতা একমাত্র আল্লাহ সুবাহতাল্লা ছাড়া আর কারও নেই মানুষ এই বিষয়কে শনাক্ত করতে পারে না বুঝতে পারে না অনেক সময় মানুষ বলে সময়ের মাধ্যমে সময়ের উপসমে মানুষের যন্ত্রণা এবং কষ্টগুলো দূর হয়ে যায় কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহন হওয়া তা আলা আল জব্বার তিনি মানুষের অন্তরের ব্যথা এবং বেদনাকে দূর করে আবার সেখানে প্রাণ এবং শক্তি সঞ্চার করে থাকেন আল্লাহ যদি মানুষের অন্তর থেকে দুঃখ বেদনা দূর না করতেন তাহলে সেগুলো কখনোই দূর হওয়ার ছিল না বিভিন্ন সময় মানুষ প্রিয়জন হারিয়ে ফেলে पितामा सन्न हारे फेले सन्तान पितामा हारे फेले विभिन्न दुर्घटन हठा मृत्यु क्षत कष्ट जो प्रबल आकार धारण कर दूर हम क्यों धीरे धीरे ठीक आलोचम मानसर अंतरे से क्षत दूर कर दें देखा जा मात्र कयक दिन को को पर ही दुखर तीव्रता अनेक कमे आसे कैक मासधने वाना से दुर्घटना विपर्य कि प्रियजन हरानों व्यथा অনেকটাই যেন ভুলে যায় কি দেখা যায় আল্লাহ সুবহামতাল্লাহ শুধুমাত্র অন্তরের সেই দুঃখ বেদনা দূর করে দেওয়া অন্তরকে মেরামত করে দেওয়া এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকেন না বরং কষ্টের বিনিময়ে উত্তম বদলাও প্রদান করে থাকেন মানুষ অসুস্থ হয়ে গেলে সেই অবস্থাতে আল্লা সুবহামতাল্লাহ মানুষকে সুস্থতা প্রদান করে থাকেন এজন্যই রাসুল উল্লা সাল্লাইসাল্লাম তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন বিপদে আপদে যেন আমরা কষ্টের বিনিময়ে আল্লাহ সুবহামতাল্লাহর কাছে উত্তম বদলা এবং প্রতিদান চেয়ে দোয়া করি আল্লাহুম্মা আজুর নিশিবাদি ওখিল আপনি আমাকে এই বিপদে আশ্রয় প্রদান করুন এবং আমাকে এর বিনিময়ে উত্তম প্রদান করুন। দুনিয়া কষ্টের কষ্টের জায়গা এই জায়গায় আমরা দিনে রাতে যে সুমহান রবের স্নেহ এবং মমতার অধীনে বসবাস করছি তিনি আল জব্বার তিনি আমাদের ক্ষত দেহ কিংবা মনের সেগুলো দূরকারী এবং উপশমকারী তিনি আমাদের এই দুনিয়াতে বিভিন্ন উপায় উপকরণ ए पद्धति सृष्टि जेगर मध्यमें मानुषे जीवन दुख कष्ट धीरे धीरे उपम घटते थक भांगा विषय भांगा मन भांगा अंतर आरोप जोड़ा लागते थको सुंदर व्यवहार कर हेसे कथा से अवस्था अंतरे खुशी ए आनंद सृष्टि है जो क्यों प्रति स्नेहधे हाथ बुलिए देय कि सात्वना प्रदान कर दूर हो जाए जख देखी मानुष भलोबाशे সেই অবস্থায় আমাদের অন্তর থেকে কষ্ট দূর হয়ে যায় এমনকি এই পৃথিবীতে আল্লা সুবহামাতাল্লা যে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যগুলো সৃষ্টি করে দিয়েছেন পাহাড় নদী অরণ্য সমুদ্র কিংবা রাতের তাড়াভরা আকাশ এই দৃশ্যগুলোর মাধ্যমেও মানুষের ব্যাথাতুর অন্তরের অস্থিরতা দূর হয়ে যায় আল্লাহ সুবাহতালা তিনি মানুষের অন্তরকে মেরামত করে দেন তিনি আল জব্বার যিনি মেরামতকারী আশ্রয় প্রদানকারী ক্ষতি পূরণকারী। এই দোয়া পড়তে আল্লাহিনী ওয়া रेईनड्स मीडिया प्रोजेक्ट सम्पर्क कर डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट रईनड मीडिया डट अथवाब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट फेसबुक डट कम यूट्यूब चैनल डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट